ষষ্ঠ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে ঠাকুর আহার ছোট খাটটিতে একটু বসিয়াছেন এখনও বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন পিডব্লিউডিতে কাজ করিতেন এখন পেনশন পান একটি ভক্ত তাঁহাদিওকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হল শ্রীরামকৃষ্ণ বলিতেছেন না ও সব রজগুণের কথা উনি এখন ঘুমুবেন চাণক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যশখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে ঠাকুর বলিতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ওদেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনে থেকে ভক্তিলাভ করে তারপর যেখানে থাকো জুতো পায় দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মনিরামপুর ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্যগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমেতে তালা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বৎসর আগেই তার হিসেবে ফেলে দেয় মা রাঁধছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে কোলে করে ছেলেকে মাই দেয় সব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন একরাত রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো। দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই যত ঘষ জলে না একলব্য মাটির দ্রণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিলেন এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে দেখলে হীরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচির ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। এক বই আর কিছু নাই সেই পর ব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে শক্তি আদ্যাসক্তিরূপে সৃষ্টিস্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙ্গুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর শক্তি। প্রথম দুটা বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না অভেদ এক যে দুই নাই অদ্বৈতম